प्रजोना ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من هده الله فلا مضل له ومن يدله فلا هادي له ونشهد والله إله إلا الله لا زد له ولا ند له لا أصل الله ولا نصل له لا مثل له ولا مسيل له ولا مثل له وأشهد أن محمداً حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجهاد وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلاء قبال الأنبياء عليهم الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد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 يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبصم منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارham إن الله كان عليكم رقيبا وآتوا ليتاما أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِتُوا فِي الْيَتَامَا فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَسْنَا مَسْنَا وَسُلَاسَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعِجِلُوا فَوَاحْدَةً أَوْمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذٰلِكَ أَدْنَىٰ أَن تَعُولُوا وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن تَّبَنَّلْتُم مِّنْهُمْ عَن شَيْءٍ مِّنْ نُّفُسٍ فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم فيها وارزقوهم وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا صدق الله مولانا সৈমা ইমাম মহম্মদ রসুল শখর সালিবাহী তোর পর রানুতে জলসায় আমাদেরকে সমবেত হওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এর ভিতর অনেক ভাই বোন বিদায় খবর শোধ খবর আসবাজ না যারা বিদায় হয়ে গেছেন তারা আর ফিরে আসবেন না এবং তারা কি অবস্থা আছে আমাদেরকে জানাতে পারবে না আল্লাহ যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আপনি তাদের মখ করে দেন এই জলসাতে জি সব গুণী হবে আল্লাহ আপনি আমাদের মা বাবা अतीते जरा विदयन तरह सब पिता आज भाई मोहन सब एक नाम पढ़े जे फरज छाड़ा जो नफल इबादत है इसगर सब मुर्दा के देा कि जा আজকের এই তফসিল মাহফিল তো ফরজ না ওয়াজিব না সব পাবো লাভ পাবো পাবে যত কিছু ফজলিত এই পর্যন্ত শুনেছি সমস্ত নফল তাহলে এর সব আমরা আমাদের মুরব্বীদেরকে আমাদের থেকে যারা বিদায় হয়ে গেছেন আমরা তাদেরকে দেওয়ার অধিকার রাখি কি বলে আমরা কি করলাম দান করে দিলাম কি ভাইয়া সবাই তো একমত আছি আমরা এতে আল্লাহ কবল করে নেন দুই দিন পর্যন্ত জলসা এবং আমি আপনা গোলামতার সাথে শরিক থাকার এরাদা দোয়া চেয়ে আল্লাহ যাতে আমাকে কবুল করেন শেখ সাদি রহমতুল্লাহ নাজাতের ফসলা হয়ে যায় আবাদ আবাদ পর্যন্ত সুখ আর সুখ দুঃখ আর কখনো কি আসবে না এবং ভয়ের দিন এরকম খোদা নখাস্তা আল্লাহ না করুক কেউ যদি অনেক বদকার জমা নেয় মাফ করে দেবে আল্লাহ এই মুজলিশের নেক বন্দাদের উচিলা আমি গোলাম এবং আমার সাথে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের মত্লা পাক আলম এলাকার তামদাদের কবর আজ মাফ করে দেন এবং তাম মরা দিলগুলি জিন্দা করে দেন জনাবাহে সাল্লাহ আলাই করেন যখন কোনো মানুষের কানে দিয়ে গানের আওয়াজ ঢুকে বৃষ্টি হলে জমিনে যেরকম গাছ গাছড়া সবুজ খেতে উৎপন্ন হয় এরকম মানুষের কলবে মুনাফিকের বৃক্ষ গজাইতে থাকে মানুষ মুনাফিক হয়ে যায় মানুষ ধোকাবাজ হইয়া যায় গানের আওয়াজ কানে দিয়ে ঢুকলে प्रधानमंत्री मंत्री दिशा करते मंत्रणालयर्तन कर एक, एक जगह मंत्री दीर्घ दिन था शिकक ग गजाया को खान दिए घटे अवशे बला की जाए माधे टाइना से उठे और एक जगह की प्रधानमंत्री विदेश चिरकाल विदेशे थारिधान फिर आसते किसेंद्यपुर स्पीकर विश्वस्त न फैमिली गलामीरा बक्सा सब जगह कह बाहर चोर डाक दरवाजा बंद कर घर भिन्दुकार बक्स चाबी लगा तला कार भिक्षित ऐले मे भय समय बक्सर भरे हाट डुके अ আব্বায় বাসায় আইসা জামাটা খুলে তাড়াতাড়ি স্ত্রী স্বামীকে বিশ্বাস কি করে না সে আইসা ইমাম সাহেবের কাছে হাজির স্ত্রী যে হুজুর ব্যাপার কি বলে যে আমার স্বামী চাকরি বাকরি করে কোন সময় কোন ভেজাল এনে আমার মাথায় উঠেয়া দেয় এই দিতেন আমি অন্তত একটু সংসারে থাকতে পারতাম অনেক সময় স্ত্রীর স্বামীর পিছনে পিছনে পাহারাদারের মতো ঘুরতে থাকে বিশ্বাস করে না কোনখানে কোনখানে কোন গোলমাল লাগাই দেয় এই সব সময় পিছনে পিছনে পাহারাদারের মতো ঘুরতে হয় কি বলেন আমি কি ইচ্ছা বলতেছি এবং স্বামী হুজুরের কাছে আরেক লাইনে হাজির হয়ে যায় যে আমার পার্শ্ববর্তী ঘরের মহিলা তিন সন্তানের মা সে কিন্তু ছেলেট পেলে সব কিছুর মায়া ছড়া কি করছে চলে গেছে আমি তো এক সন্তানের মা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 আমি যদি এই রুখে এখন কথা বলি কি ভাই বিশ্বাস নাই বিশ্বাস অবিশ্বাসের জন্য মূলত এই হাদিসও তার আলোচনা আসতেছে মনাফিক হয়ে গেছে জাতি অবিশ্বাসী হয়ে গেছে জাতি তার शिकारी ग शिखी साधारण पुरुष नहिला महिला कंठ खूब श्रुति खूब मधुर इनुषर मध्य न পাখির মধ্যে এই জন্য পুরুষ পাখিকে গান শিখায় না গান শিখায় মহিলা পাখিকে কি বলে আমার সাথে কথা জানা আছে সব মহিলা পাখি যখন গান গাইতে আরম্ভ করে তখন অন্যান্য বনের পাখিগুলি প্রেমের দাওয়াত পেয়ে পাগল হয়ে আসে কিন্তু এই মহিলা পাখির কাছে কি প্রেম পায় না ধোকায় পড়ে শিকারের হাতে বয়ে যায় ধোকায় दलिल दल तो जथेष हुई जाए अलहमदुल्लबी कथा कथा टाइम এখন কি গান ঘরে চালু রাখতে হবে গানের সেই সমারোহ চলতেই থাকবে না এর থেকে বাসার চেষ্টা করা উচিত করিম সাল্লু আলাইহাল্লাম একদা রাস্তা দিয়া যাইতে ছিলেন। তার সাথে তার আশেখ প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ হিবনে অমর রাজি আল্লাহআ ছিলেন হঠাৎ মেজমারে হুজুরের কানে গানের আওয়াজ পৌঁছে গেছে হুজুর সঙ্গে সঙ্গে কানের ভিতরে আঙ্গুল ঠেসিয়া দিলেন আর বারবার জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ এখন কি গানের আওয়াজ আসে কিনা অনেকক্ষণ পরে সাহাবি বললেন্লা এখন গানের আওয়াজ কি আসে না তখন হুজুর সাল্লু আলহিসাল্লাম কানের থেকে আঙ্গুল সরাইলেন এবং সরাই বললেন হুজুর তো শুধু তখনকার জন্য নবী নহে কেয়ামত পর্যন্ত না কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মতের জন্য নবী তাইলে এই দুই শতাব্দীর জন্য তো তিনি নবী তাইলে এই দুই শতাব্দীর খুলনা বাসীদেরকেও হুজুর সম্বোধন করেছে দুই হাজার শতাব্দীর পুরুষ মহিলা সবাইকে আমি সাবধান করতেছি তোমরা গান থেকে বাঁচো হায়া। याज्जा सबकिहवा मानुषर मध्य शाहव जौन खुदार सैक्ल जौन खुदार तुफान जौन खुदार तरंगर सृष्टि कर अलगना तो जेनाफड़े जो साफर बाशी बजाईतेम्भ करी बाशी आवाज जन शुरू कर बेषधर सपगल पागल हुए साफर बाशी आवाज़ दिखे दौड़ते थे ना ठीक तेमनी भावे जख नो गायक गान गई थे তখন এইভাবে পুরুষ মহিলার ভিতরে যৌন তরঙ্গ শুরু হয়ে যায় যৌন আগুন লেগে যায় তাদের ভিতরে কে বলেছেন জনাবমান আব্দুল মালিক प्रभावशाली गिरुदेबी उ कबूतर जो बागबाकुम डे कबूतर हंस थके गी जख डाकते हा छल जख डते थे पाठार होश थे ना মানুষের এক পক্ষ যখন গান আর তরঙ্গ আরম্ভ হয়ে যায় শুধু বক্তৃতা বাস্তব এর থেকে খুলি তো বলতে পারবো না আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই বুঝতে আকরাম হুজুর আকরম সাল্লু আলহিউর সাহায্য করলেন गान कने दिए ढुक मानस धोखाबाजी गुन पैगम्बर तालीम और अजीफा तलाश कर दरकार हजूर अक्रम सल्ला এর বিপরীত যদি কোনো ব্যক্তির কানে দিয়ে কালাম আল্লাহর কোরআনের আওয়াজ ঢুকে তখন তার কলবের মধ্যে তার বিশ্বস্ত তার নোরের গাছ কি করতে থাকে উৎপন্ন আল্লাহ আলম আমাদেরকে কোরআনে পাহের সঙ্গে সম্পর্কিত করে দেন কোরআনে পাক চলাবাত করা এবং নিতান্ত মনোযোগ সহকারে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 ইমাম বখারি রহমতুল্লা আলের মতে একবার তন্তত দেখা হওয়া দরকার আল্লাহর থেকে বর্ণনা করতেছেন হুজুর তাহলে আল্লাহর সঙ্গে একবারও যদি দেখা প্রমাণিত না হয় তাহলে আমরা পুরোপুরি বিশ্বস্ত হই কি করে। এই জন্য আল্লাহ পাক পরে হুজুরকে এই মেহরাজ রজনীতে লা মকানে নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং কোরআনে পাকের বিশেষ বিশেষ আয়াতগুলি নাজেল করেছেন যা আপনার মাসের মসজিদে এবং বিভিন্ন বায়ানের আলোকে আপনারা শ্রবণ কি করেছিলেন কোরআনের সঙ্গে সম্পর্কিত সাথে সেই মাসে চাঁদ উদিত হওয়ার পরে হুজুরের শিখানো একখান দোয়াও আপনারা পড়তে শুরু করে দিয়েছিলেন কি বলেন দোয়াটা পড়েছিলেন কারণ খুলনা শহর মসজিদের সব কথা তো আর বলতে পারব না এবং ইমামরা ইমামত করতেছেন কি বলেন আলহামদুলিল্লাহ যার কারণে পেগম্বরের সাহি তরিকা আমাদের জানিবার কিছুটা সুযোগ এসেছে না আলহামদুলিল্লাহ কি দেওয়া পড়তেছিলেন একটু কেউ কেউ শোনাইতে পারবেন তো বহু চর্চা থাকার কারণে আপনারা অচেতন হয়ে আপনারা সচেতন না রজবের চাঁদ উদিত হলে মত পবিত্র মাসটি যাতে পেয়ে যেতে পারি কি বলে দোয়া চলতেছে এখন প্রশ্নর কি জন্য দোয়াটা করতেছেন বলে আমরা खुलार व्यवसायी अन्ान्य मासे व्यवसा वाणिज्य सुविधा करते रमजान मुबारक आसने एकणिज्य की भलो सुविधा इफतारि बिक्री करतेपर चोरई पथ खबो আরো শাড়ি নারী অলঙ্কার বিজনেসের ভালো জমজমার সুবিধা হবে এবং মহিলারা অন্য মাসে যা করুক না করুক এই মোবার উপলক্ষে মার্কেটে আসবে তাদের দর্শন লাভ করতে পারব তাদের হাতে ডবল তিন ডবল দামে আমরা বিক্রিও করতে পারিবো এই জন্য রমজান মাসের খুব দরকার ছিল এই জন্য আমরা ব্যবসায়ীরা রমজানের জন্য খুব দোয়া করেছি কি বলেন আপনাদের চেহারা মনে হয় যেন ওয়াজ খাটে না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 তাহলে বোনাসও পেলাম না ছেলেগুলিও বঞ্চিত থাকলো এই জন্য খুব দোয়া করে আল্লাহ অন্তত রমজানটা মিলাই দাও বোনাসটা যাতে ছেলেদের হাতে দিয়া মরতে পারে তাহলে অন্তত তারা সুখ সচ্ছন্দে খাইয়া ঈদ মুবার রাস্তায় রাস্তা কি বলেন এই না ফকির মুসলিম অন্যান্য মাসে ভিক্ষা খরার যা পেল না পেলো রমজান উপলক্ষে সেও হাদিস মুখস্থ করে রাখছে একটা টাকা দিলে টাকার সব সবাই কি করেন জাকাত দেন দান করেন খয়রাত করেন তারও একটা সুবিধা এসে গেল না। এবং হুজুরদের কথা বলে তো আর লাভ নাই অন্যান্য মাসের দাওয়াত যা পেলাম না পেলাম এই মাসে ষোলো আনা খাইতে না পারলে অন্তত দাওয়াত দেখা যেতে পারবে এত বেশি দাওয়াত কি বলেন সবাই রমজানের জন্য তো লাভের জন্য দোয়াটা করেছিলেন কাজ তো এটাই চলতেছে আলাই এটা এটাই চলতেছে যে প্রাচীন যুগে একদল বড় যাত্রী খুব ধুমধাম করে উৎসব করে বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিল এবং তাদের দিলে ছিল ঘোড়ার পিঠে পালকির ভিতরে हटात एक जगह जा पाथर संगे हसट खे फ पालकर दरवाजा दिया खादे पड़े रजा गु बरजीरा बोलते कि ता तो उत्सव को जाते ही आव चिंता करते आजकल विवाह अनुष्ठने एके बारे खूब मुरगी खाव खूब ये उत्सव करब क्यों चिंता करते आ যে না অনুষ্ঠানে সুন্দর সুন্দর বিষ্ণা বালিশের কাবার দিবে ফ্যান্টের পকেট বড় করে আনিয়েছি যাতে এর ঢুক করে ঢুকা চোরাই পথে নিয়ে আসতে পারি কেউ চিন্তা করতেছে ব্রিফ কেসটা নিয়ে আনেছি ভালো যদি বিদেশি ফ্লেট পাই তাহলে সেটা ঢুকা চড়াই পথে নিয়ে আসবো কি বলেন বিবাহ অনুষ্ঠানে যা হয় তাই তো বলতেছে আচ্ছা বলুন তো দেখি দুলাকে ছাড়া এরা যদি বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয় তাই এরা সেখানে কি খাওয়া দাওয়া উৎসবের সুযোগ পাবে না ঝাড়ুয়ার জুতার পিটারি খাবে যাকে উপলক্ষ করে এত অ্যারেঞ্জার এমতেজাম তাকে ছড়ে আসছ কপাল পড়া দল তাহলে ও শিক্ষিত ও চক্রজীবী তোমার বনাস টোন ভাতা টাটা শ্রমিক কিসের উদ্দেশ্যে রমজানের উদ্দেশ্যে অ ব্যবসায়ী তোমার জমজমাট ব্যবসা ঈদ মুবারক মহিলার টকটকে জকঝকের শাড়ি মার্কেটিং সব উচিলে কি রোজানা তো রোজা কোথায় রোজা তো খাদে রোজা তো খাদে পড়ে আছে আরে ছেলে ওয়াজ যে আর রোজা শুরু করলে ছেলের মা আর বাবা খুব ক্ষিপ্ত কোন খুচুরের ওয়াজ শুনে এখন তুই রোজা ধরেছ এই সামনে তোর পরীক্ষা আসতেছে কি ভালো রেজাল্ট করতে পারবি না কে তোকে কোন মলুবির সলায় তুই পড়ে গেছো কি বা বলে না ভাইয়েরা খুব চিন্তা করেন অতীতের রমজান যা গেছে না গেছে তাও করেন মনে মনে লজ্জিত আসলে জাতিকে উপলক্ষ করি পুরা দেশে জমজমান সুবিধার সুযোগ আর সেই আমাদের কাছে সম্মান পাইতেছে না কোন ইত আমাদের কাছে নাই তাইলে আমাদের কবলে কি আসবে না অঙ্গরাহির থেকে অব্যাহতি দান করেন যথাযত মর্যাদার সহিত রমজান রোজা রোজাগুলি পালন করার আল্লাহ আমাদেরকে তহ দান করেনা চলতি মাস আমাদের সামনে সাহবান আল্লাপারের নির্দেশ দিয়েছি সবে আল্লামা আল্লাপুরি রহমতুল্লাহ আলাহর মতে লাই লাই মোবারকা হলো সবে বারাত গত রাত কেটে গেছে পাক সম্পর্কিত হওয়ার জন্য আমাদেরকে তৈরি করতে হবে কি হবে না তুমি যদি বেঁচে থাকতে চাও মুসলমান বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে চান যদি মুসলমান হিসাবে বেঁচে থাকার পথে কোনো অন্তরায় সৃষ্টি হইয়া যায় তাহলে কিন্তু আমি বেঁচে থাকতে চাই না আপনারা কি আমার সাথে একমত আছেন মারিয়াম আলাইহালাম বলতেছেন তিনি যখন দেখলেন তার সামনে এক ফেতনা আসতেছে এতে তার দিন বাঁচবে কি না বাঁচবে তিনি চিন্তা করে স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারিতেছিলেন না তখন তিনি ফরিয়াদ করলেন আল্লাহের দরবারে মৃত্যু কাবলা হাজা আমার সামনে যে ফিতনা আর ফসাদ আসতেছে এটা যদি সত্যি ফিতনা হইয়া যায় এর আগে মাওলা তুমি আমাকে উঠে নিয়ে যাও এবং এমনভাবে আমি যাতে নিশ্চিন্ন হইয়া যাই আমার যাতে কোনো আলোচনাও যাতে জমিনে না থাকে হাজরতের থানভীর আহমেদুল্লাহ আলাই এই আয়াতের বর্ণনা দিতে গিয়ে বলেন যে দুনিয়াবি কোনো না ইমানিয়া কবরে যাইতে হয়তো কি পারবো না তাহলে এই পরিস্থিতি যদি হয় তাইলে আমরা বেছে থাকতে কি নাই রাজি নাই বরং ইয়ালাই তানে মিত্য কবলা হাজার এবং চাই না বরং আল্লাহ তুমি তার আগে বিদায় করে নিয়ে আস তাইলে বাঁচার জন্যই তো ব্যবসা বাণিজ্য চাকরি রাজনীতি পলিটিক্স সবকিছু তবে আমরা যে পরিমাণ বাঁচব